আল্লাহ রবুল আলমিনের লক্ষ কোটি শহর তিনি এই দুর্যোগময় আবহাওয়ার ভিতর দিয়েও আমাদের বহু সংখ্যক মানুষকে দিনের কিছু কথাবার্তা শোনার ও শোনানোর লক্ষ্যে একাকৃত করেছেন আলহামদুলিল্লাহ আমার আলোচ্য বিষয় মজহাব কি ও কেন এই আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার তেমন কোনো প্রয়োজন ছিল না কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় আজ স্বল্প কিছু সংখ্যক মানুষ পৃথিবীর প্রায় একশত বিশ কোটি মুসলমানকে কাফের কিংবা মোসেক বলে আখ্যায়িত করছে বর্তমান বিশ্বে প্রায় দুই শত কোটির মতো মুসলমান বসবাস করে দুই শত কোটি মুসলমানের মধ্যে একশত বিশ কোটি মুসলমান হানাফি মজহারী এদেরকে কাফের কিংবা মোর্শেক বলছে তাই এই বিষয়টির গুরুত্ব অনেক বেড়ে গেছে মজহাব কেন মানতে হবে মজহাব কি দিনের যত হুকুম হাকাম যত বিষয় আদি আছে এই বিষয় মধ্যে কিছু বিষয় সরাসরি স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় পুরানো সুনার মধ্যে বিদ্যমান যেমন নামাজ কয় ফরজ এখানে কোনো মজহাবের বিষয় नमज पांच रक्त फरज सकल मुसलमान स्पष्ट भाव उल्लेख आखिर मजहब माना प्रश्न आसना रोजा कतदिन फरजने मजहब मानारश्न आसे এইভাবে কিছু হুকুমহাকাম আছে সকলের কাছে পরিষ্কার স্পষ্ট এই এক ভাগ হুকুমহাকামের ব্যাপারে মজাব মানার প্রশ্ন নেই কিছু হুকুমহাকাম আছে এগুলো আমাদের কাছে অস্পষ্ট যেমন সুরায় কাউসার প্রায় আমাদের সকলেরই মুখস্থ আছে সুরায়ের কৌসারের একটি আয়াত। আয়াতিকা ওয়ানহার ওয়ানহারের কি অর্থ। অর্থনারি খুললে ওয়ানহারের হয় করা। আরেক অর্থ হয় বুকে হাত বাঁধা এখন এর দ্বারা কি কোরবানি করা উদ্দেশ্য না বুকে হাত বাঁধা উদ্দেশ্য এটা আমাদের কাছে অস্পষ্ট এখন আমরা কোনটা মানব কি নিজের বিবেক বুদ্ধি দিয়ে যে কোনো একটা ঠিক করব না আমাদের আগে যে সমস্ত মহামনীষী যে সমস্ত ইমাম বড় বড় আলেম তারা একটি ঠিক করে গেছেন ওনাদের ওই ঠিক করা বস্তুকে মানব দুইটি পথ আমাদের সামনে এই দুই পথের মধ্যে নিরাপদ পথ হইল আগেকার মহামনসীদের ঠিক করা মতকে মেনে নেয়া নিজের মত ব্যক্ত করা এটা তেমন নিরাপদ অবস্থা নয় কারণ আমাদের তুলনায় ওনাদের এলেম ওনাদের জ্ঞান এত বেশি ছিল যার কল্পনাও আমরা করতে পারি না যেমন ধরুন এক ব্যক্তির স্ত্রী সে চায় স্বামী আমাকে তালাক দিয়ে দেখ স্বামী চায় তালাক না দিই স্ত্রী আমার সাথে থাকুক যুক্তির আলোকে ইসলামের দৃষ্টিতে মানবতার দৃষ্টিতে তালাক হওয়া ভালো না না হওয়া ভালো না হওয়া ভালো প্রায় সকলে বলছে না হওয়া ভালো স্বামী এইটাই চায় তালাক না হোক স্ত্রী চায় তালাক হোক স্বামী তালাক দেয় না একদিন কি নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া বেঁধে যায় এক পর্যায়ে স্ত্রী কথা বন্ধ করে দেয় তোমার সাথে আমার আর কোনো কথা নেই এ কথা বলে স্ত্রীর চুপ স্বামী চেষ্টা করতেছে সে স্ত্রীকে কথা বলাইতে বলে না এক পর্যায়ে স্বামী এসে গেছে রাগ মানুষে যখন রাগ ওঠে তখন হিতাহিত জ্ঞান থাকে না রাগ ঠান্ডা হইলে তখন বুঝে আসে কাজটি আমি ঠিক করিনি রাগ ওঠাতে হিতাহিত জ্ঞান নেই বলে ফেলল আজ শোভে ছাদের আগে আগে যদি আমার সাথে কথা না বলো তোমাকে তিনটা লাগে বলার পরে হুঁসারছে করলামটা কি স্ত্রী তো চায় এইটা এখন তো কথা বলবে না সুযোগ এসে গেছে তার হাতে স্ত্রী মনে মনে খুব খুশি পর্যন্ত অপেক্ষা করলাম কথা বলব না এর এরপরেই তো তালাক আমার চাহিদা পূরণ হয়ে যাবে আমি তো তালাকি চাই এই বিপদ থেকে স্বামী কিভাবে উদ্ধার হবে বিভিন্ন আলমল আমার কাছে গিয়ে প্রশ্ন করে বাসার কি উপায় উপায় যেভাবে হোক স্ত্রী চেষ্টা করে শেষময় সেই বেচারা স্বর্ণাপন্ন হলো হানিফা তার কাছে ঘটনা বলার পর তিনি বললেন আরামে গিয়ে গুমাও তালা হবে না ইমাম আজমের কথার উপরে আস্থা না রাখলে আর কার কথার উপরে আস্থা রাখবে সে গিয়ে আরামে আর আমি স্ত্রী প্রস্তুত নিতেছে গাঢ়টি বাংতেছে গাঢ়টি গোটা বেঁধে প্রস্তুত এদিকে ইমাম আজম ওই মহল্লার মোয়াজান সাহেবকে ডেকে বললেন মোয়াজান সাহেব শোবে সাহেক উদিত হওয়ার এক ঘন্টা আগে একটি আজান দিবে চোবেচা হওয়ার পরে হজরে আজান দিবে কেন এটা এখন বলা যাবে না কারণ এখন যদি বলে দেয় মো হতে হয়তো গিয়ে স্ত্রীকে জানাই দিল এ আদেশ মো আজেন ঘন্টা আগে আজান দিয়ে দিল আজান শুনেই স্ত্রী খুব খুশি তালাক্ত হয়ে স্বামীতে ঘুমায় এখন স্বামীকে ঠেলাম আরে এ সালাম আমি গেলাম স্বামী সজাবে দেখে সর্বনাশ আজামের আওয়াজ শোনা যায় ইমাম সাহেব কি সর্বনাশ করলো আমার তালাক্ত হয়ে গেছে দৌড়িয়ে গেছে হুজুর কাছে হুজুর কি সর্বনাশ করলেন কি ভাই তালাক্ত হয়ে গেছে না হয়নি যে না হয়ে গেছে হয়নি না হুজুর হয়ে গেছে কিভাবে বুঝলে হয়ে গেছে সে তো আজানের পরে কথা বলছে আমি নিজখানে আজান শুনেছি শোভে সাদেকের পর কথা বলছে তালাক তো হয়ে গেছে হুজুর বলেন মোয়াজানকে একটু ডাকতো মোয়াজান সাহেবকে ডাকা হইল তার সামনে জিজ্ঞেস করতেছেন মোয়াজান সাহেব আজান কখন দিলেন কোভে সাদেকের এক ঘন্টা আগে এখনও শোভে সাদেক হয়নি স্ত্রী তো মাথায় হাত হায় হায় করলাম থেকে তালাক তো আর হইলো না এই বিচক্ষণতা আল্লাপাক দান করেছেন তাকে আমরা বাড়তামে সমাধান দিচ্ছি এদেরকে বলা হয় মুস্তাহিদ এই অস্পষ্ট হুকুমগুলো তারা স্পষ্ট করে দেন তাদের এই বিচক্ষণতা দিয়ে আমরা যেটা পারি না আর ব্যক্তি কসম হয়েছে এমন একটি আমল যদি আমি করতে না পারি যে আমলটি এই মুহুর্তে পুরা বিশ্বে একমাত্র আমি করেছি অন্য কেউ করেনি দুদিন আপরই তুমি তালাক এখন চিন্তা সর্বনাশ আমি যে আমলে করি বিশ্বের কোনো না কোনো প্রান্তে কেউ না কেউ সে করতে পার স্ত্রীর তো রাখার আর কোনো বুদ্ধি নেই ইমামুল আজমের শরণাপন্ন হইল অন্যদের কাছে সমাধানই নি তিনি ছিলেন মক্কাই মোকার আমার সাথে আসো তালাক হবে না ওই লোককে নিয়ে হুজুর মাতাফে গেলেন যেখানে তওয়াফ করা হয় এখন তো তোয়াফের জায়গা অনেক বড় তখন আরো ছোট ছিল ইমাম আবু হানিফা রহমান করলেন ও তোফ কারি ভাইয়েরা আল্লাহর এক বন্দা বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করার লক্ষ্যে অল্প সময়ের জন্য তোমরা তওয়ফ একটু বন্ধ করো হুজুরের কথায় সকলে তওয়াফ বন্ধ করে দিল এই লোকটিকে বললেন তা তাই সাতচকর গোড় সাতচকর গুরল তোমার স্ত্রী তালাক হয়নি এই মুহূর্তে এই আমলটি পুরা বিশ্বে একমাত্র তুমি কি বিচক্ষণতা আল্লাপ আপনাদেরকে দান করেছিলেন তার পাশাপাশি বুদুর্গি ধৈর্য কি পরিমাণ দান করছেন তিনি দোতলায় থাকতেন রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা আরাম করতেন জোহরের পর খাওয়া দাওয়া সেরে এক ঘন্টা আরাম করতেন বাকি ঘন্টা পরিশ্রম করতেন তার সময় ভাগ করা ছিল কিছু সময় আবাদতের জন্য কিছু সময় নিজের সংসারের জন্য কিছু সময় অ্যালেন বিস্তারের জন্য এভাবে ভাগ করা ছিল তেইশ ঘন্টা পরিশ্রম করতেন এক ঘন্টা বিশ্রাম করতেন জোহরের পর খাওয়া দাওয়া সেরে এক ঘন্টা ছিল তার বিশ্রামের সময় তেইশ ঘন্টা পরিশ্রমের পর জোহরের পরে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করে শুইলেন পাঁচ মিনিট ঘুম এসে গেছে থাকতেন দোতলায় দেখা যায় দুয়ারে কে করতেছে। খুয়ারের খটখটে ঘুম ভেঙে গেছে জাগলেন নিচতলায় নামলেন তখনকার সময় দোতালায় উঠা নামা এখন নেয় না লিফট ছিল না এত সুন্দর সিঁড়ির ব্যবস্থা ছিল হয়তো কোনো গাছ দাঁড় করায় রাখতেন এভাবে উঠতেন নামতেন নিচে নেমে দেখেন আল্লাহর এক বন্ধা কি ভাই কি জন্য এসেছ হজুর একটি মাসালা জানার জন্য এসেছি বলো কি মাসালা আহা এই মাত্র ভুলে গেলাম কি জিজ্ঞেস করতে এসেছি বলুন তো আমরা হলে কি করতাম সময় ভাওনি এক ঘন্টা হলো আমার তেইশ ঘন্টা পরিশ্রমের পর বিশ্রামের সময় গোম ভাঙায় আমাকে দোতলা থেকে নিচে নামাইলে তুমি এখন ভুলে গেছো আমরা অন্তত একটি বকনি হইল দিতাম কিন্তু হজরতের চেহারা কোনো পরিবর্তন আসলো না বললেন ঠিক আছে ভাই মনে হলে জিজ্ঞেস করে নি লোকটে চলে গেল হুজুর আবার বেয়ে বেয়ে দোতলায় উঠলেন শুলেন পাঁচ সাত মিনিট গেল ঘুম আসছে তেইশ ঘন্টা পরিশ্রমের পর ঘুমাইলে গমটা কেমন গভীর হবে আবার দুয়ারে কটকট আওয়াজে তাঁর ঘুম ভেঙে গেছে তিনি আবার দোতলা থেকে নিচে নামলেন দেখেন যে ওই বন্ধা হা ভাই মনে এসেছে জি হজরত মনে এসেছে বলো কি মশাল আ হা এই মাত্র বলে গেলাম আমরা হলো এখন নিতান্ত সুতা বারবার বলে যাও লিখে রাখলাম না কেন হজরতের চেহারায় পরিবর্তন নেই ঠিক আছে ভাই মনে আসলে জিজ্ঞেস করে নিউ আবার বেয়ে বে দোতলায় উঠলেন শুইলেন পাঁচ সাত মিনিট গেল গভীর গুম আবার দুয়ারে খটখট আওয়াজ গোম ভেঙে গেছে হুজুর আবার নিচে নামলেন দেখেন ওই বন্ধা হাঁ ভাই মনে এসেছে যে হুজুর মনে এসেছে বলো কি মশালা তো মশালা হইল গু কি মিষ্টি না টক এটা জানার জন্য এসেছে বলেন তো আমরা এখন লাঠি নিতে। ভাই গু তুমি কি তাকে হালুয়া মনে করছো মিষ্টি না টক আর কোনো মাসালা নেই হজরত কোন পরিবর্তনে জিজ্ঞেস করতেছেন ভাই তুমি কি বাসি গুর কথা জিজ্ঞেস করতে আস না তাজা গুর কথা ওই লোকটি বলে দুটাই বলে দে বললেন তাজা গু মিষ্টি হয় বাসি গু টক হয় ওই লোকটি চটে গেলে হজুর হয় হ্যাঁ আপনি খেয়ে দেখেছেন মিষ্টি জব দিয়ে দিলে খেয়েছেন কখনো গরম কার হওয়ার কথা কে গরম হচ্ছে আহ ইমাম সাহেব কোন পরিবর্তনে বললেন ভাই সব সবকিছু খেয়ে দেখা লাগে না নিজের বিবেক আকল বুদ্ধি দিয়ে কিছু বলা যায় তো কিভাবে বললেন আকল বুদ্ধিদি তো দেখো ভাই মিষ্টি বস্তুর উপরে মাছি বসে টক বস্তুর উপরে সাধারণত মাসি বসে না তাজা গুই বসতে দেখা যায় না মধ্যে তর্ক চলতে ছিল পুরা কুফা শহরের সবচেয়ে বেশি ধৈর্যশীল ব্যক্তিকে আমার দাবি ছিল ইমামে আজম হুজুর আমার দাবিতে আমি সঠিক কি সঠিক নয় এটা পরীক্ষা করার জন্য আমি এসেছি আপনার কাছে আমার জানা আছে আপনার রুটিন সম্পর্কে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা পরিশ্রমের পর এই এক ঘন্টা আপনার আরামের সময় এটা আমার জানা আছে এই সময় যে বাসনি করেছি বারবার দোতলা থেকে নিচে নামাই এসে উঠে এসি আপনার ধৈর্যের পরীক্ষা ছিল আমার উদ্দেশ্য মাসালা উদ্দেশ্য নয় বেউদা কথাবার্তা বলে উল্টা আপনার উপর চটে গিয়ে আমি পরীক্ষা করেছি আপনার ধৈর্যশীল কিনে আলহামদুলিল্লাহ আমার দাবিতে আমি সঠিক। হান্ড্রেড পার্ট আপনার থেকে বড় ধৈর্যশীল আর কেউ নেই মনে করুন কেমন মহামনীশীল আল্লাহ রাবুল আলম তাদেরকে এমন বিচক্ষণতা দান করেছেন যে বিচক্ষণতার কল্পনা আমরা করতে পারি এক ব্যক্তি শিয়া হাজানুকে গালি দিত আর বলতো ওসমান হল ইহুদি আল্লাহ অনেক উল্টা পাল্টা কথাবার্তা বল ইমাম আজম আবু হানিফ রাহেমুল্লাহ দেখলেন লোকটাকে সদ্রাইতে হবে হেদায়াত করতে হবে কিন্তু সরাসরি বললে সে এটা মানবে না কৌশল অবলম্বন করলেন যে কৌশলের কল্পনাও আমরা করতে পারিনি একদিন তার ঘরে গিয়ে বললেন যে ভাই আপনার মেয়ে বিয়ের উপযোগী হইয়াছে এই সংবাদ আমার কাছে এসেছে হুজুর ঠিক কথা আমি মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি একজন যুবকের ব্যাপারে যুবকটা দেখতে শুনতে খুব সুন্দর সুঠাম দেহের মালিক বুদ্ধি শুদ্ধিও অনেক এলেম কালাম অনেক আমল আখ্লাপ বালক বাসনের কোনো কিছু নেই লোকটি বলেছে হুজুর আপনার মতে এত বড় ইমাম এত বড় আল্লাহর অলি ফস্তাব নিয়ে আসছেন প্রত্যাখ্যানের ফসনে আসে না ঠিক আছে হুজুর কোনো আপত্তি নেই আমার দেখার অভয়জন নেই আপনি বলছেন একটু লুকিয়ে যথেষ্ট আমি তার কাছে মেয়ে বি দিতে রাজি আছি হুজুর বললেন যে ভাই যদি ছেলের মধ্যে কোনো দোষ তুটি থাকে আর আমি লুকিয়ে রাখি এটা তো জায়জ হবে না তার একটা দোষ আছে এটা বলে দিতে হবে একটা দোষের কথায় কথা মনে পড়ে মাঝে মধ্যে মজাক করা সব সময় নয় মাঝে মধ্যে এরকম মজাক রাসুল আকরাম সাল্লাহ আল্হে ওয়াসালাম করতেন সাহাবাহিক আরাম করতেন রাসুল আকরাম সাল্লাহ দরবার একজন সাহাবি আঠা যাওয়া করতেন হাদি শরীফে আছে তাই আমি বলতেছি না হয় আমার সাহসে কোলা নেয় কথাটা বলা আমার জন্য ঠিক হবে কি না উনি ছিলেন কুস্রি দেখতে শুনতে তেমন সুন্দর দেখাইত না একদিন হুজুর বাজারে গিয়ে দেখেন ওই স্বাভাবিক কি যেন বিক্রি করতেছে বসে বসে হুজুর পিছন দিয়ে গিয়ে চোখ ধরতেন আমরা ছোটবেলায় সাথে সঙ্গীদের পিছন দিয়ে গিয়ে চোখ ধরতাম দৌড়ে বলতাম কি বলতো আমি কে কত বড় ব্যাগ কলমার কা আমার আওয়াজ শুনে তো সে বুঝতে পারে আমি কি বলে দে তুমি আমাকে দেখতে আমাদের গোজে কুলি তো আকরাম হুজুর ফিশাল আলাহসালামার হাত মুবারক ছিল তুল আর নেই তুল তুলে সৈয়দ বংশীয় মানুষের সাথে মোসাফা করার আমার ভাগ্যে জুটেছিল এখনো তাদের হাত ছাড়তে মনে চা না এত তুলতুলে এত আকর্ষণীয় এত নরম দেড় হাজার বছর আগে রাসুল্লাহারক কত তুলতলে কত নরম ছিল চিন্তা করুন আমার চোখকে দর্শন পিছন থেকে এসে চোখ ধরলে যে ধরে তার সিনা আর জার দোষে তার ফিট কাছাকাছি না সাহাবি এই সুযোগে নিজের পিঠ হুজুরের সিনামোবারকের সাথে কতক্ষণ করে নিলেন আল্লাহ ছেড়ে দিয়ে বলতেছেন মানিস তারা হাজাল গোলাম এ গোলাম কে কিংবে আসলে উনি গোলাম ছিলেন না উনি বলতেছেন হুজুর আমার মত কুসি গোলামকে কে কিনবে কিনলে আমি অনেক দামি আল্লাহ রাসুলের জমানের সার্টিফিকেট পেয়ে গেছেন আল্লাহ দৃষ্টিতে অনেক দামি হুজুর নিজে মজা করছেন চোখও ধরছেন আবার মানুষ তারা হাজ গোলাম এই গোলাম কে খরিদ করবে মজা করছেন সাহাবিও হুজুরের সাথে মাঝে মধ্যে মজা করছে হুজুর এক সাহাবির বাড়িতে গেছেন ওটের পিঠে চলে আসবেন সাথে আরো সাথীও ছিল। যত তাড়া না হুজুর খাওয়া না জতে খেয়ে যেতে হবে শেষ হুজুরকে অপেক্ষা করাই ওটের গোস্ত রুটি ভালো করে খাওয়াই দিল হুজুর খেয়ে দিয়ে বিদায়ী হয়ে সাহাবির বাড়ির দুয়ারে এসে দেখেন হুজুরের ওঁট নেই ওই আমার ওট কোথায় গেল এতক্ষণ যে খাইলেন হুজুরের ওট জবাই করে হুজুরকে মেহমানি করে দেখলে মুসি হিতেন করে আমার সাথে মজা করল সাহাবি সাহাবিও মজা করতেন একদিন আবু বক্রে সিদ্দিক যেতেছেন সাথে সফরের সময় একজনকে আমির নির্ধারণ করা শুনলাম পরামর্শ করছে আমির কী হবে তো যে জমাতে সিদ্দিকে আকবর আবুবা করা দিয়া তালা আনু আছেন সেখানে আমির আর কি হবে সকলে ভুল দিলেন আপনি আমির আচ্ছা যখন রওানা হলো কাফেলা তো সকলের গাড়টি আমার মাথায় দেবো হুজুর বলেন কি আপনি আমাদের আমি আপনার মাথায় দিব তো আমির মানো কয় জি আমিরের হুকুম মানা ওয়াজিব না কয় জি এইটা আমার হুকুম সব গাড়টি দেব ধরছে নি বিপদে সকলের গাড়টি হুজুরের মাথায় হুজুর নিয়ে গেল এখানে গিয়ে এখানে অবস্থান করবেন তাবু টানাবেন ঝাড়ু দিতে হবে হুজুর জাড়ু দিতেছেন সাহবায় কারাম এসে ধরেন হুজুর আমাদেরকে দেন এখানে বসে থাকো কেন এটা আমার হুকুম আমির হুকুম তো মানতে হবে হুজুর জাড়ু দেন সব কাজ হুজুর এরপর পাকশাকের দরকার পাক আর সবাই জানে না যে জানে কবাই তুমি ফাঁকাও আমার একটু জরুরত আছে আমি আসতেছি আরেক সাহাবুকে বললেন পাকসা করার পরে খাওয়া দাওয়ার দারে দায়িত্ব তোমার আমি আসার পরে একসাথে বসে আমরা খেয়ে নিবসা হয়ে গেছে অবক্রে সিদ্ধ এখনো ফিরে আসেননি ঘটনা ক্রমে হয়ে যেতে এক সাহাবের লাগছে ক্ষুদা ক্ষুদা যে খুদা খুব বেশি তো খাওয়া দাওয়ার পাহারাদ দায়িত্ব যার তার কাছে গিয়ে বলছে ভাই আমার খুব ক্ষুদা পাইছে এক কাজ কর আমার বাঘটা এখনই দিয়ে দাও তোমাদের সাথে পরে আমি আর খাবার কয়না আমির আদেশ উনি আজকে একসাথে বসে খাবো আদেশটা বুঝেছি ঠিক আমার ক্ষুদাফি খুব বেশি কয়না দিব না শেষ নাশাই একটা রুটি দাও তোমাদের সাথে আমি এক রুটি কম খাবো আমার খুব ক্ষুদা কষ্ট এক রুটি দাও দেয় না এই বেসারা উঠছে খো কি একটা রুটিও দিবেন আমি কি তাকে মেরেই ফেল আচ্ছা এর মধ্যে দেখে দূর থেকে এক লোক আসতেছে ঘোড়ার ফিটে চাওয়ার বাবা সাহেবের মনে কোনো এলাকার মাতাব্বর হবে মেম্বার চেয়ারম্যান কিছু একটা হবে উনি এগিয়ে গিয়ে বলতেছেন মাতব্বর সাহেব কোথায় যান আমার একটা গোলামের দরকার গোলাম কিনতে চাই ও বাজার তো অনেক দূরে কাছে আমার কাছে গোলাম আসে আর গোলামের দাম সাধারণত হয় এক টাকা আমাকে পাঁচশো টাকা দিলে চলবি। সর্দার মনে করছে ভালো কথা এই তো যাওয়া লাগলো না টাকা অর্ধেক তো ঠিক আছে ভাই চলো আস্তে আস্তে বলে হুজুর আমার গোলামের একটা দোষ আছে কোনো বস্তু বিক্রি করতে গেলে ওই বস্তুতে কোনো দোষ থাকলে এটা বর্ণনা করে দেওয়া ফরজ না হয় ধোকা হয় আমার এই গোলামের একটা দোষ আছে এটা আগে বলে দিই কই কি বিক্রি করতে শুরু করলে সে বলে আমি আজাদ আমি গোলাম নই আমি মুক্ত গোলাম নই তার এই দোষ অসুবিধা নেই সারাদিন বলুক আমি মুক্ত কি আসে আস যায় আমার তো কাজের দরকার নিয়ে ওই খাওয়ার ফারাদার যে এই আমার গোলাম নিয়ে যাবে তোমার নেই সারাদিন বলো জোর করে নিয়ে চলছে এ শিল্লা নিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে বক্রের সিদ্ধিক রাজি আল্লাহ তালা আসতেছেন ওনাকে দেখে তার যায় বানিয়ে আসছে যাই হুজুরে আমার সরিয়ে নিবে আর যে বিক্রি করছে আছে তামাশা দেখতেছে হুজুর হুজুরে আমাকে নিয়ে যেতেছে এইভাবে মিলিয়ে সারাদিন বলেন অসুবিধা নেই আমি তো কিনছি অনবর বিপাকে বললেন কিরে ব্যাপার কি আমার রোগ কিসের রোগ এটা বুঝলাম এবারে সে লোক দৌড়ে আসছে যার পাইছে এসে কয় এই জন্য তারা এই কাজ করছে এখন তো আপনি আসছেন এখন খাওয়া দাওয়া সামনে হবে এই ফাঁসা টাকা আপনি নেন এই মাতাব্বর সাপ এ দিয়ে দেন আসলে আজাদ গোলাম নয় তো সাহাবাহিক আর তো মজাক মাঝে মধ্যে সব সময় মজা করা আবার ঠিক আলামিন এমন বিচক্ষণতা দান করছেন গেছেন ওই লোকের বাড়িতে গিয়ে বলতেছেন যে ছেলের প্রস্তাব নিয়ে আসছি ছেলের মধ্যে একটা দোষ আছে এটা আগে বলে দিই না হয় কি দোষ ছেলেটা ইহুদি। কি কাছে আর আমার কাজ নেই ইহুদি ছেলের প্রস্তাব নিয়ে আসেন আমার কাছে দিবেন না কয় না দিবেন না কয় না আপনার মত একজন সাধারণ মানুষ ইহুদি ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নন দোজাহানের বাদশাহ আকরাম সালি ওই দিচ্ছে তার তো এখন তার অবস্থা ইমা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমার অন্তরে চক্ষু আপনি দিই আমি তো এতদিন অন্ধ ছিলাম আজ থেকে তবা করলাম আর কখনো গালি দিব না ইহুদি বলবো না তিনি সচ্চা মুসলমান ছিলেন না হয় আল্লাহ নবী দুই মেয়ে তার কাছে বিয়ে দিতে পারতেন আমার তো দৃষ্টি ওদিকে যাই চিন্তা করুন কেমন বিচক্ষণ ছিলেন ইমামের রাজন আবুহানি পাক এদের মাধ্যমে আল্লাহ পাক কোরআন সুন্নাদ অস্পষ্ট হুকুমগুলোকে স্পষ্ট করে গেছেন আমাদের সামনে এই আমাদের ইমাম মানতে হয় মহাব মানতে হয় এটার নাম হইল মহাব তিন নম্বর কিছু হুকুম হাকান আছে বাহ্যিক ভাবে বিরূপ যেমন ধরুন এক হাদিসে আছে মান কানা লাহু ইমামা আতুল ইমাম তহাবি শরীফে হাদেশটি উল্লেখ আছে বৈহাতে শরীফও আছে যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের ক্যারাতই তার কেরাত হিসাবে দক্তব্য হবে তাকে ভিন্ন কেরাত করতে হবে না পরিষ্কার যে সুরায় ফাতেহা পড়বে না তার নামাজ হবে না এখান থেকে বাহ্যিকভাবে বোঝা যায় সকলকে সুরায় ফাতেহা পড়তে হবে তো একাদিসে বোঝা গেল ইমামের কেরাতে যথেষ্ট করতে হবে না আর এহাদেশে বোঝা গেল সুরায় ফাতেহা পড়তে হবে বিরোধপূর্ণ দুই হুকুম দেখা যায় আমাদের মজভাবেন ইমামগণ এই বিরোধ নিরসন করলেন কিভাবে সুরায় ফাতেহা না করলে নামাজ হয় না এটা হলো ইমামের জন্য আর একা একা যে নামাজ পড়ে তার জন্য আর সুরায় ইমামের কেরাতে মোক্তাদির জন্য যথেষ্ট হবে এটা হলো জমাতে নামাজ পড়ার সময় মোক্তাদের জন্য দলিল কি বুঝে গেছে তার জন্য যে বিরূপপূর্ণ দুই হুকুমের সমাধান দিয়ে দিলেন এই আমাদেরকে তাদের কথা মানতে হয় এটা তিন নম্বর হুকুম চার নম্বর এটা একটু বিশ্লেষণ করা লাগবে বুঝতে হইলে সেটা হইলো আল্লাপাক যে আয়াত নাজিল করলেন আলিয়া কুমা ইসলাম বিদায় হয় যে আরাফার ময়দানে আকরাম সাল্লাহ আলাইহে ওয়াসালাম রুপুর আয়াত কে নাজিল হয় এতে কালের দিন আগে আল্লাহাক বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আকমাউতুল দিন এখন আমাদের আগত আরো দিন ছিল দিনে মৌসবি দিনে এইসবি দিনে ইব্রাহিম আর বহু দিন সমস্ত ফেগাম্বর নতুন আরেক দিনের কি দরকার পড়লো আগের দিন তো আছে এই আয়াত থেকে বোঝা যায় কি দরকার পড়লো আল্লাপাক বলতেছেন আকমালতুল পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন আল্লাপাক যদি বলতেন তাহলে চৌতু কামুলা না বলে আকমালতু কেন বললেন ওলামায় কেন মোজেন কামুলা সোলাসি মজারাদের আকমালতু বা এখানে অক্ষর বেশি ওখানে অক্ষর কম আরবিতে একটি মূল নীতি আছে কাসমা বা আনি তাদুল আলা কাসমা আনি যে শব্দের মধ্যে অক্ষর বেশি ওই শব্দের মধ্যে অর্থও বেশি যেমন ধরুন ভাব ভ আকার ব আহ অন্তরের ভিতরে বাপ ভিতরে যদি ভাবটা ঘুরতে আরম্ভ করে এখন তাকে বলে কল্পনা আরো দুই অক্ষর বেড়ে গেছে এটাকে যদি কার্যে পরিণত করতে যান। এখন বলবে পরিকল্পনা কে মসজিদ করার পরিকল্পনা আছে আরো দুই অক্ষর বেড়ে গেছে আর যদি উপরে পরিবার শব্দ যোগ দিয়ে দেন পরিবার পরিকল্পনা অর্থের কোন শেষ নেই তো অক্ষর যত বাড়বে অর্থ তত বাড়বে তো কামুলা সোলাসি মজারাত তিন অক্ষরের এটার যে অর্থ আর একমাল বাবে এফরালের অক্ষর বেশি এটার অর্থ আরো বেশি এবারে বেশি আর কম বোঝার চেষ্টা করি অন্যান্য নবী সব ছিলেন কামেল নবীর দিন কামেল নবীর কামেল জীব দশায় যত প্রকারের সমস্যাগুলি দেখা দিত সকল সমস্যার সমাধান নবী দিতে সক্ষম ছিলেন নবীর কিতাব দিতে সক্ষম ছিল নবীর দিন পেশ করতে সক্ষম ছিল তাই নবী কামেল দিন কামেল কিতাব কামেল পূর্ণ না হয়তো অসম্পূর্ণ হয়ে যেত কিন্তু নবীর বিয়োগের পরে নবীর এতে কালের পরে নতুন কোন সমস্যা দেখা দিলে এর সমাধান নতুন কিতাবে নবীর কিতাবে পাওয়া যেত না নবীর দিনে পাওয়া যেত না নবী তো নেই তাহলে এখন এর সমস্যার সমাধান দিবে কে আল্লাহ আরেক নবী পাঠাইতেন এই নবী এসে নতুন সকল সমস্যার সমাধান দিয়ে যেতেন এই নবীর বিয়োগের পরে আবার নতুন সমস্যা যেগুলো দেখা দিত এগুলোর সমাধান এই নবীর নেই তো আল্লাহ এইভাবে সিলসিলার ধারা চলতে থাকে সৈয়দেনা হজরত ইসায়েবনে মারিজম আল্লাহ নাবি গেনা আল্লাহি সালাতাম পর্যন্ত এরপরে আসতেন আমাদের নবী আমাদের নবী আসার পর তার জীবন সকল সমস্যার সমাধান তিনি পেশ করে গেছেন তার কিতাব পেশ করেছে তার দিন পেশ করেছে তার বিয়োগের পরে নতুন সমস্যা দেখা দিলে শুধু অল্প দিনের নয় তেয়ামত পর্যন্ত যত নতুন সমস্যা দেখা দিবে সকল সমস্যার সমাধান তার কিতাবে আছে তার দিনে আছে অতএব এখন আর নতুন নবীর প্রয়োজন নেই যেহেতু তার কিতাব আর দিনের মধ্যে সমস্যার সমাধান পাওয়া যায় তাই এই নবী কামেল নন আকমালুল দিয়া এই নবীর দিন কামেল নয় আকমালুল আদিয়ান এই নবীর কিতাব কামেল নয় আকমালুল কুতুব পরিপূর্ণ দিন পরিপূর্ণ কিতাব পরিপূর্ণ নবী এখন প্রশ্ন তাই পর্যন্ত সকল সমস্যার সমাধান এই নবীর কিতাবে আছে দিনে আসে বের করবে কে কিতাব থেকে দিন থেকে বের যারা করবে তারা হলেন মজাবের ইমাম বের যারা করবেন তারা মুস্তাহে বের করার পরে আমাদের সামনে যে সমাধান আসবে এটা হবে তাই আমাদেরকে ইবাম মানতে হয় তাই ফেঁকা মানতে হয় যদি না মানি ফেঁকা মানি না ইবাম মানি না মোস্তাহেদ মানি না মজাহাব মানি না তাহলে বলতে হবে এই দিন আকবরুল আদিয়ান নয় এই দিন অসম্পূর্ণ নতুন নতুন সমস্যা দেখা দিলে তার নেই। সমাধান একটি ষড়যন্ত্র চলছে দিনকে অসম্পূর্ণ বানানোর এক সময় বলবে যে এই দিন বানার মতো নয় এই দিন এ সকল সমস্যার সমাধান নেই এই জন্য তো দেখেছেন এখন গোড়ায় হাত দিয়েছে লা ইলাহা ইল্ল্লাহ ঢাকায় এক মসজিদে মোহাম্মদ রাসুল্লাহ মিটাই এটা লেখা যাবে না তার মানে দেড় হাজার বছর যাবত বাস্তব মুসলমান কেউ ছিল না এখন নতুন করে একজন মুসলমান করা মানে এটা অস্বীকার করা এই জন্য আমাদেরকে মসাম মানতে হবে তবে দিনকে পরিপূর্ণ বোঝা যাবে ইমাম মানতে হবে তবে এই কিতাবকে পরিপূর্ণ বোঝা যাবে নবীকে পরিপূর্ণ বোঝা যাবে আকমাল বোঝা যাবে দুই নম্বর পার্থক্য আছে অন্য দিনের আমাদের দিনে অন্য দিনে নবীরা যা কিছু উন্মত দিয়ে গেছেন আখ রাতের সংবাদ বিভিন্ন বিধান এগুলো সব ছিল নির্ভর। মাধ্যমে পাইছেন কে দিয়ে গেছেন সন্দেহের কোন অবকাশ নেই অহির মধ্যে সন্দেহ থাকে না আমাদের নবী আখ সংবাদ দিয়ে গেছেন বহু হুকুম হাকাম দিয়ে গেছেন শুধু ওহি নির্ভর নয় ওহ নির্ভর তো আছেই আর আমাদের দিন শোনার সাথে দেখা আছে তাই এটা আকমাল আগের দিন পূর্ণ এটা পরিপূর্ণ তিন নম্বর আগের নবীরা দিন দিয়ে গেছেন উম্মদকে কিন্তু নবীরা আল্লাহবত আছে অতএব এই দিন আকমালুল আদিয়ান পরিপূর্ণ দিন শুধু পূর্ণ নয় শুধু কামেল নয় আগের দিনে সোহবত না থাকার কারণে আগের দিন আপন অবস্থায় বাকি হয়নি পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে আর এই দিনে সহবত থাকার কারণে কোনো পরিবর্তন হয়নি যেভাবে এসেছে এভাবে রয়ে গেছে প্রথম যে কথা বলছি সকল সমস্যার সমাধান পেশ করবে এটা হলো হ্যাকা মানতে হবে না হলে দিনকে অসম্পূর্ণ মানা লাগবে দুই নম্বর শোনা নির্ভর এবং দেখা নির্ভর আমরা পিরি মুরিদি বলি হকানি পিরি মুরিদি বাকেল নয় আজুরা তাসাবুফকে অস্বীকার করে সোহবত অস্বীকার আজুরা টেকা কে অস্বীকার করে আকমাল আদিয়ান হওয়া কে অস্বীকার শুধু একমাত্র বলে নষ্ট মানে এটা শুধু মুখে বলা পর্যন্ত বাস্তবে নষ্টতাও মানে না যেমন আমি একটি দৃষ্টান্ত দিই কথায় কথায় বুখারি শরীফের তুজবি করে আহালে আদেশ নাম দেয় বাইরে বোখারির তুসবি এটার নাম খুব মুখেস্ত বোখারি আসল বোখারি হয়তো জীবনে ধৈর্য দেখে নেই কারণ মোবাইল থেকে বের করে এই জন্য আমি এদের আহালে মোবাইল আমার বাচ্চার মেজুমা যাব বোকালি ফলানুবাসে দাঁড়াইছে একটু দাঁড়াইছে উনি একটু ফার্স্ট হিটাইছে আরো চড়াইছে উনি সিফাই হে সরা উনি সিফাই হে সরাই নামা জি কৃষণ ভাই তুমি এই তামাশা কেন বললে কিভাবে কেন পা বোখারি আছে। আসলে বল আমার চিন কয় যে চিনি কে আমি কাপ নেই মসজিদের ক্ষতি হাটটা ধরে নিয়ে গেছে কামড়ায় বোখারি শরীর নামায় কয় খোলক কোন জায়গাতে আসে সেগাইয়া সতরা দাঁড়ানো দেখ আমি তো কলেজের ছাত্র আমি হাদিস কই হইলে আসলে খুলি দেখাই আমার বুখারিতে আসবে শাহের কথা মানস তো আহলে শাইক হইস আহলে হাদিস কই তো কেউ আছে আহালে মোবাইল কেউ আহলে শেখ কেউ আহলে হাওয়া পাবন্দি করে কিছুটা হালে হাদিস এই বোখারি অধ্যায় আছে যারা ঘুরছেন তারা জানেন এই অধ্যায় একটি হাদিস আছে দুইশ চব্বিশ নম্বর হাদিস বোখারি শরীফ আল্লাহ নবী একদিন ডাস্টবিনে আসলেন যেখানে লোকারা ময়লা ফেলে এসে দাঁড়ায় দাঁড়াই হেফস্রাপ করছেন কেন দাঁড়াই করছেন ব্যাখ্যা আছে হাদিসে এতটুকু শেষ দাঁড়াই হেফস্রাব করছেন এটা হাদিস আহলে হাদিস বাইদের কাছে প্রশ্ন বোখারি তসবিতে হরেন বোখারিতে দাঁড়াই হেফস্রাব করার কথা আছে আপনারা দাঁড়াই করেন না বসে যদি বলে হুজুর আমরা তো বাথরুমের ভিতরে দাঁড়াইয়াই করি আপনারা কি বাথরুমে দেখেন আমাদের আমরা আহলে হাদিস দাঁড়াইয়াই করিস বড় প্রশ্ন থাকবে বোখারিতে তো বাথরুম এর কথা নেই বোখারিতে হবে না আপনারা দাঁড়াই করলে তো হবে না আপনাদের মা বোন স্ত্রী এরাও তো আলেস হেরাহানেরও হালেহাদিস তাহলে হাদিসে দাঁড়ানোর কথা আছে ওদেরকে এখন দাঁড়ায় দাঁড়ায় ডাস্টবিনে এসে প্রস্তাব করা লাগবে এটা আপনাদের একটা উপকার হবে কি উপকার এখন তো আপনারা আপনার অ্যাডভার্টাইজের জন্য টেলিভিশনে বক্তব্য দেন চটি বই বিতরণ করেন ফিরি ফিরি লিপটেক বিতরণ করার মুফতে খরচ হয় আজ থেকে যদি নারী পুরুষ ডাস্টবিনের ময়লার স্তুপি গিয়ে দাঁড়ায় দাঁড়াই ভস শুরু করেন অ্যাডভার্টাইজ লাগবে না মানুষ দেখলে বুঝবে ও এরা আলে হাদিস এই জন্য এক কাজ করতেছি অটোমেটিক অ্যাডভার্টাইজ হয়ে যাবে অল্প মধ্যে তাহলে মুখে মুখে বলেন আমি হাদিস মানি বোখারি মানি বোখারি হাদিস মানেন না কেন মানলে ডাস্টবিনে যান দুই নম্বর বোখারি শরীফে হাদিস আছে তোমরা অথবা পশ্চিম দিকে ফিরে পূর্ব দিকে ফিরে ফস্ট পায়খানা করা বোখারি তাহলে বাইদের কাছে প্রশ্ন আপনারা কোন দিকে ফিরে করেন যদি বলো আমরা উত্তর কিংবা দক্ষিণ দিকে ফেরি করি তো তাহলে বোখারের হাদিসের ঘুরে আমল তো হইল আল হাদিস কীভাবে হইলে আমরা না হলো শূন্য আমরা ব্যাখ্যা করব। যে হাদিস হুজুর যেখানে বলছেন হুজুর ছিলেন মদিনার শরীফ মক্কাশরী থেকে উত্তর দিকে এই সেখানে দক্ষিণ দিকে ফিরলে মক্কা শরীফ সামনে পড়ে উত্তর দিকে ফিরলে ভীষণে পড়ে তাই ওখানে পূর্ব বা পশ্চিমে ফেরি করার জন্য হুজুরে বলছেন কিন্তু হাদিসে তো মদিনার কথাও নেই বাংলাদেশের কথাও নেই যেভাবে শব্দ আছে সেভাবেই বললাম আপনারা তো আহলে হাদিস তাহলে এখন থেকে ঘুরছেন দিকে না করে কোনো দিকে বুখারি শরীফে হাদিস আছে আল্লাহ জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়ছেন আলে হাদিস বাইদের কাছে নামাজকে জুতা ঘোড়েন না জুতা ঘুরলে জুতা ফায়ে দিয়ে ঘুরতো কাউকে দেখলাম না তা আহলে হাদিস কিভাবে হইলেন চার নম্বর বুখারি শরীফে আছে। দেখি না হলেন শুধু মুখের দাবি আহলে হাদিস বাস্তবে হাদিসের ধারে কাছে সব হলো চক্রান্ত আল্লাহ মাত্র কট মোবাইল খুলে বাংলা হাদিস দেখায় যদি মোবাইল খুলে আহলে হাদিস হবা মোবাইল খুলে দিনে আমল করা সম্ভব হয়তো তো চোদ্দ বছর বিশ বছর এই মাদ্রাসায় পড়ে এত কষ্ট আর পরিশ্রম করে এলেমর্দনার দরকার ছিল এত সহজ নাম হইল হাদিস বাস্তবে আহলে হাদিস নয় আবার দাবি করে কো আমরা সালাফি সালাফি মানি আগের যুগের ভালো মানুষের অনুসারী তো মানুষের অনুসারী অনুসরণ করলে তো সিডি হয় আগের যুগের ভালো মানুষ অনুসারে কেন হইলে এত সিড়ি তাহলে সালাফি নাম রাখা অত ঠিক হয়নি কিন্তু সিরিক হলো তোমার নামের মধ্যে শিরিকের বন্ধ পাওয়া দুই নম্বর আগের যুগের ভালো মানুষের অনুসরী আমরা দেখি অনুসরণ করে শাহেদ নাসির উদ্দিন আলবানি সাহেবের উনিশ পনেরোতম শতাব্দীর মানুষ মারা গেছেন কয়েক বছর আগে মাত্র তাহলে শেষের দিকের মানুষ অনুসরণ করছেন নাম দিয়েছেন আগের যুগের মানুষ অনুসরণ করি তো নামটা সত্য না মিথ্যা তো মিথ্যা নাম হইল নামত মানুষ। আর আমরা জন্ম ইমামুল আজম আবুহানিফা রাহেমহল্লাহ তাল তো আমরা না আগের যুগের ভালো মানুষ অনুসরণ অনুসরণ করলাম তো সালাফিটা আমাদেরকে বলতে হয় আমাদেরকে না বলে ইমামের পিছনে দাবি পিছনে ভা পেহ করতে হবে অন্তত কমাজ কম ফরস এক আলহাদিস মল এক সাথে তর্ক। আসল থেকে বাঘদিক পর্যন্ত এই পেছনে ফাতে হা করা ফরজ না ফলে নামাজ হবে না তর্ক করতে করতে মসজিদে আজান হয়ে গেছে গেছে মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন দুজনে নিয়ন্ত্রণ দিয়ে গেছেন রুকুতে সালামের সময় উভয় জনে সালাম ফিরে ফেলছেন তো হানাফিমা খাবে মুক্তি সাহেব বললেন মেহরবানি করে নামাজটা আবার পড়ে নেন কয় কেন তো আপনার তো চুরায় ফাতে পড়েনি ইমামকে রুকুতে খেয়েছেন ফাতে ফোড়া হয়নি ফাতে ফোড়া ফরজ ফরচ ছোটো গেল তো নামাজ হয় না এত কম তর্ক পড়লেন আসর থেকে মাগরিক আবার পড়েন মানে আবার পড়ে না মুসলিদরা কি হয়েছে উনি আসর থেকে মাগদিক বলেন আমার সাথে তর্ক করছেন সুরায় ফাতে পড়া ফরজ উনি ফাতে আজকে ভরে নেই ইমাম কিনুকু দেখেছে সালাম ফিরে ফেলছে নামাজ হয়নি তাই বলে আবার পড়েন এখন আবার ঘুরতে রাজি নেই হলে বলেন ফাতে ফরজ নয় ইমাম না মানলে যা হয় আরেক বেটা মদিনা বার্ষী থেকে লেখা লেখাপড়া করে আসছে লক্ষ্মীপুর বাড়ি এসেই বলে হানাফিরা সব মর্শিক এলাকায় বিভ্রান্তি এক মূর্তি সাহেবকে নিছে হুজুর আমরা তো বুঝি না কি কয় হানাফিরা নাকি মর্ষিক একটা স্কুল মাঠ লোকে লোকার দুই হুদুরের বহাস হবে তা হানাফি মসহামের মূর্তি সাহেব স্টেজে গিয়ে দেখেন উনি স্টেজে নেই তোর ভাই উনি কই উনি অমক বাড়িতে বিশ্রাম করতেছেন আরে এত বড় শিক্ষিত মোদিনা বাড়তি থেকে লেখাপড়া করে আসছে ওনাকে আরেকবার তো আরাম করতে দিয়েছ এখানে আনো আমরা কিছু শিখি ওনার থেকে মাইকের আওয়াজ তো ওনার কেনা গেছে শুনতেছে কারণ আমাকে তো বড় শুক্রিতে বলছে আমার তো কিছু শিখবে হানাফি মুক্তি তো বলা কথা যায়নি তাড়াতাড়ি আসছে স্টেজে আসার পরে মূর্তি সাদ জিজ্ঞেস করলেন হুজুর এই লোকেরা বলে আপনি নাকি বলেন হানাফি মজাহফিরা মোর্শেদ আসলে আপনি বলেন এরা নেরাকামাকে আপনার নামে বদনামি করে তো না হুজুর আমি বলি এরা মোর্শেদ আপনি বলেন কয়েছি তো আপনার আব্বার বিয়ে পড়াইছে কে তো আমাদের মোর্শেকের ইমাম সাহেব হদুস ইমাম সাহেব হানফি ছিল না আলে হাদিস কো ছিল তার মানে মোর্শেখ ওই জি আচ্ছা আপনার আব্বা কী ছিলেন হানফি তার মানে মোর্শেখি কয় না তো তার মানে এক মোর্শেকে আরেক মোর্শেকের বিয়ে পড়াইছে হয়েছে না বিয়ে তা আপনার আব্বার বিয়ে তো হয়নি তো সেখান থেকে আপনার জন্ম নেছেন এখন বলেন আপনি হালাল জাঁদা না হারাম জাঁদা এটা আগে বলেন ঘরে হানা দিনে ঘরে হবে আগে দেখে চেহারা ঢেকে নেমে চলে যেতে ইমাম না মানলে যা হয় তাই হইতেছে আল্লাহ অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্ন আমরা জানি মাওলানা অর্থ আল্লাহ মালিক অথচ আলেমদের নামের পূর্বে মাওলানা সম্বোধন করা কি নয় এ সম্পর্কে কোরআন সুন্দর আল্লাহকে দলিল সহ জানতে চাই মাওলানার এক অর্থ হইল মালিক আর এক অর্থ হইল বন্ধু যদি এটা শিরিক হয় তাহলে বলতে হবে এই শিরিফ আল্লাপাক শিখেছেন কোরআন শরীফে আয় আকাশে শুধু মানুষ নয় আল্লাহ রাসুল সম্পর্কে বলছেন জিব্রিল আপনার মাওলা মমেনের সালহীন আপনার মাওলা তাহলে আল্লাপা কোরআনে বলতেছেন আল্লাহ ছাড়া আরও মানুষ মাওলা হয় আর আমরা মাওলা বললে শিরিক হবে তা আল্লাতে বলছেন শিরিক হবে না ভাই হজরত চলে আসছেন প্রশ্ন এখন থাকুক হজরতের বয়খানে কষ্ট করিয়ে আসছেন